সমিল্লি রহ মহি উল্হী শবিল বসে রিতি ও সুবহ নমুশ্রিকে كتاب الله دستوري وخير الخلق أسوتنا بصنة انجى نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بصنة انجى نوري الحق أرشدنا كتاب الله الخلق بسنته القرآن الله কি দুস বি হাকিম কাহি صحبتنا আফনাচলিমিল بكل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 ذِكْرُ مَجِيءِ اللهِ سُبْحَانَهُ لِفَصْلِ الْقَضَاءِ بَيْنَ عِبَادِهِ عَلَى مَا يَلِيقُ بِجَلَالِهِ وَقَوْلُهُ هَلْ يَنظُرُونَ إِلَّا آيَاتِي يَأْتِيهِمُ اللهُ فِي ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ وَقَوْلُهُ هَلْ يَنظُرُونَ إِلَّا أَن تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ آيَاتِ জাত সত্তা শেফাত গুণাবলী এবং তার কাজে রবুবিয়াতে এবং তার ইবাদত বন্দীতে এক আল আহাদ আল ফারুদ্দ যার কোন শরিক নেই যে আল্লাহ রাবুল আলমিন তাঁর সম্পর্কে সবচেয়ে এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য আর তার সম্পর্কে তারপরে রসুল উল্লাহ সাল্লা সবচেয়ে বেশি জ্ঞানী সালাম্মসুল্লাহ সাল্লা ইসলামের ওপর جن اللہ رب الادل آج کے بست دیا دی شروع سے مہان اللہ আল্লাহ آگمن विशेषकर विचार दिवस हाशर माठी बंद मिचार फैसलार उद्देश्य ए आल्लर आगमन जेम आल्लर समीचीन जेमन उपयोगी तेम्ला रबुल आलमीन आशा आगमने सृष्टि सा तुलना नहीं जगह आस अथवा जगह जी এই রকমের অবস্থার সাথে আল্লাহ রাবুল আলমিনের আগমনের কোন তুলনা নেই আল্লা আশা আল্লাহর আশার মত আগমনের মত আর বান্দার আশা যাওয়া বান্দার সৃষ্টির আসা যাওয়ার মত আমাদের আশা যাওয়াই আমরা যখন কোন এক জায়গা থেকে প্রস্থান করি সেই জায়গা ছেড়ে দিই তখন সেই জায়গা শূন্য হয়ে যায় আবার যেই জায়গায় গিয়ে আমরা থামি অবস্থান করি সেই জায়গা ফুল হয় পূর্ণ হয় আবার আমাদের যাতায়াতে আমাদের সামনে পিছনে ডানে বামে আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদের কি ঘিরে আছে ক্ষেত্রে এইসব কথা চলবে না কোন কিছুর সাথে তুলনা চলবে না এক কথায় এখানে লেখক শেখুল ইসলামী নেতা ইমা রাহেমা বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন কোরআনিকিমের স্পষ্ট আয়াত আল্লাহর আগমন সম্পর্কে আল্লাহ আসবেন মহানাল্লা করছেন তার একটি আয়াতে শুরু করার আগে যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি তাখ্যা করে মাজি ইল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আগমন লেফাসলিল কাজায়ে বিচার ফেসলার উদ্দেশ্যে বাইনা এ বাদহি তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসর মাঠে আল্লাহ আলহি জামন আল্লাহ রাবুল আলমিনার মহত্ব বড়ত্বের উপযোগী হইতে পারে প্রথম আয়াত আয়াতাল্লাহ আলমিন তারা কি একমাত্র অপেক্ষা করে নাজারাইজর মানে দেখাও হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারায় এখানে ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষায় রয়েছে প্রতীক্ষাই রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা ইয়াতে আহম্লা মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়াতলে মেঘমালার ছায়াতলে আম अनुबाद कर मेघमाल छाय आल्लाबुल आलमी तरह आशार प्रतीक्षा रही आल्लासबे सोजा तार आगे सोजा हा संशोधन करबें बुझबे ना সেদিন তার সংশোধনের সবাই নেই হাসর মঠে মতের পরে বিচার দিবস এ হাজির এখন বদলা পাওয়ার জন্য এবং আসবেন। এই আল্লাহর ওপর আথরেছে আল্লাহ আসবেন এবং কারা আসবে ফেরিস্তারা আসবে ওয়াকাল আমরো এবং তখন চূড়ান্ত ফেসালা করে দেওয়া হবে চূড়ান্ত ফেসালা দুনিয়ায় হয় না ফসলা করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায় জুল হয়ে যায় যতটা অপরাধ তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয় আবার আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অধিকার পায় না যেটা পাবে সেটাই পাই না পাওনা কিন্তু সেই দিন চূড়ান্ত ফ্যাসা করে দেওয়া হয় জান্নাতি স্পষ্ট হয়ে যাবে এবং তাদের আমল স্পষ্ট হয়ে যাবে জাহান্নামী যারা তাদের আমল এবং তারা স্পষ্ট হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে জাহান্নাবেরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাত চলে যাবে সৎ লোকেরা চিহ্নিত হবে অসৎ লোকেরা চিহ্নিত হবে মনাফে কাফের কে কেমন ছিল সব কিছু সেই দিন উন্মোচিত হয়ে যাবে সব স্পষ্ট হয়ে যাবে ও জমুর এবং সমস্ত কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে শেষ পরিণাম আল্লাহর কাছে সবকিছুই ফিরে যাবে শুধু আমি আপনি না সমস্ত কিছু ওর শেষ পরিণাম আল্লাহর কাছে ফিরে যাবে আল্লা রবুল্লা আলমিন সমস্ত পরিণামের মালি এ আয় যেটা দেখানো সেটা হচ্ছে আগমন করবেন কোন দিনে সেটা যেদিন কেমন দিন দ্বিতীয় আয় তাতে রয়েছে হালিয়ান তারা কি একমাত্র অপেক্ষায় রয়েছে হাল মানে কি হয় হালমানে কি হয় হালমানে কি এক্সেপশন করা হচ্ছে তখন হালমানে না হয়ে যাবে মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে তাহলে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবে না আমি ওইরকম কিন্তু অর্থ করছি फिर टिकर्थिकालियान जोरुण आईना तुम एक साथ अर्थ हो जाए शाब्दिक अर्थ है जरुणा तेक्षा करना इल्लाह क्यू एकम अपेक्षा कर आगमने एकम्र किसा रबा आगम छाड़ा जो एरक चाहे ना एक मैं सोजा हा एक माठी सोजा जरा सोना प्रयोग जन कर ना उद्देश्य हम मान यार संशोधन एक, एक, एक, एक सीमित करा हाँ এরপনা হানি আসার আমি কারো বাড়ি যায় না একমাত্র তার বাড়ি হ্যাঁ না এরপরে তার মানে আমার যাওয়াটা হচ্ছে একেবারে সীমিত তো ঠিক এইখানে ওইভাবে আল্লাহ নিয়ে আস্লাহ তো সোজা অবস্থায় বলে দিতে পারে সোজা এইভাবে যে তারা অপেক্ষা করে এরুনা জিজ্ঞল এ वार वार्थ। शिखा ना बोध मान एक मोमारे मदद करी एकम्रका आगे नहीं आसाइ जी आगे है। ना नहीं बोध का ब्री तुम्हारा तुम्हार मानी तरह बापर कथा मान ना मायर काना हाँ कारो कथा माने বহু লোকের কথা মানে তার মধ্যে সবীর কথা মানে তোমার কথা মানে কিন্তু একমাত্র তোমার কথা মানে মানে কারো কথা মানি না আশা করি বুঝতে পারছেন এটাকে আর কি উদ্দেশ্যে এসছে সাহায্য হ্যাঁ একমাত্র তোমার কাছেই সাহায্য কারো কাছে সাহায্য গোশ কৌতুক দুর্গা দর্গা কাছে সাহায্য চাই আরো কারো কাছে কিন্তু তোমার কাছে ও চাইছে এখানে এখন দুটো আয়তে একই রকম বাক্য এসছে সেই জন্য অর্থটা এক করে দিলাম শাব্দিক অর্থ করলাম টানা অর্থ করলাম যাতে সব রকম করে বুঝতে পারেন হ্যালি এরুণ না শাব্দিক অর্থ করলে শুনতে ভালো লাগে না কিন্তু আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন হ্যাঁ শাব্দিক অর্থ বুঝতে শিখলে আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন বোঝা সহজ হবে যখন টানা অর্থ করলো কোনটার মানে ইল্লা মানে ব্যতিক্রম হয় ইল্লা মানে ছাড়া হয় সে ছাড়ার অর্থ করলেন না হাল মানে কি হয় বা না হয় অর্থ করলেন না আমি টানা যখন অর্থ করলাম তো নায়ের অর্থ আসলো না আর ছাড়ার অর্থ আসলো না তাই না তারা একমাত্র আল্লাহর আগমনের অপেক্ষা করে দেখেন হাল মানে কিও আসলো নাও আসলো না আর ইল্লা মানে ছাড়া বা ব্যতীত হয় ওটাও আসলো না তানা অর্থ। তাহলে টানা অর্থ প্রাথমিক পর্যায়ে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে ওরা বুঝতে পারে না আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর এগুলোতে যখন ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দ একটি এ পেন কিন্তু যখন ওপরে চলে যাবেন তখন আর ওইভাবে অর্থ করে কাজ হবে না ওই তলাশ করলে কাজ হবে না অলংকারপূর্ণ ভাষা দুটো লাইনে গোডাডার অর্থ করতে হবে টানা অর্থ शब्द अर्थ को सम्पर्क नहीं द्वितीय एक मतर अपेक्षा रही फेरे तरबकार अथवा हे नबी तुम्हारे पतिपालक आसबें दर्शन आलाम दिख सूर्य उठे जावा संशोधन करबे जत दिन पश्चिम दिक्कत सूर्य ना उठे तारा संशोधन कर दिन जाल के चोखे ना देखें কানা দার্জালকে তারা সংশোধন করবে শেষ দরকার দার্জালকে বলছে রব হবে না হবে না সমস্ত ওই রকম হয়ে যাবে এলে আমার সব আল্লাহ তিনটি বিষয়ের কথা বলেছেন যে তারা অপেক্ষায় রয়েছে সংশোধন করছে না ইমান নিয়ে আসছে না অথবা জাতিতে মুসলিম হইলে দেখেন বে নামাজকাল যতই বলেন ক্যামতের দিন বা তার পূর্ব মুহূর্তে বড় নিদর্শন চলে আসবে পশ্চিম দিকে সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে ইমনি তু আন এখন তবা করছি আল্লাহ বলে তুই তো ফেরাও ফেরাওন ছিল তখন তবা করেছিল তুই এখন পশ্চিম দিকে সূর্য দিকে তবা করছিস এখন আর চলবে না কাবল সারা জীবন নাফরমনি করেছ অকাল মুফ সেদিন বিপর্যয় সৃষ্টিকারীদের দলভুক্ত ছিলেন সুতরাং আর লাভ হবে না দরজা বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলি আল্লাহ বলতে চাইগুলিতে আমাদের আখিদের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ আরবুল আলমিনের আগমন আগে তাতে ইয়াতি আহমুল্লাটা তাতিয়াল তারপর ইয়াতি আরবা রবের আগমন ঘটবে সুরে আন আম আয়াত নম্বর একশো আটান্ন তৃতীয় আয়াত মহান আল্লাহর বাণী ক্যাল্লা কোশ্চিন আগে যে বিষয়টি যে ধারণা রাখছ অথবা যে কাজ করছো কোশ্চিন কালেও সেটা নয় এজা দুঃখা আরদ আর দো দাক্কন ধকা করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া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 যা আরব্বা ওখানে ছিল আশার অর্থাৎ আতা মানে আশা হয় ইয়াতি আহম বা আর যা মানে আশা হয় কোনদিন আসবেন কেমত কথা বলা যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া তারপরে খান এক নম্বর পঁচিশ ওয় মাতা কুসিল যেই দিন আকাশ মেঘমালাসহ ফেটে যাবে বিদীর্ণ হবে আকাশ মেঘ মালা হয়ে যাবে ফেটে যাবে বিদীর্ণ হবে আকাশ ফেটে গিয়ে ফাঁকা আবু বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আর আকাশের অসংখ্য ফেরেস্তা নেমে আসবেন আসল অনুজিল আল মালা এখাত ধীরে ধীরে ধীরে পালাক্রমে নামানো হবে তাদের অবতরণ ঘটবে এখানে কি রয়েছে ফেরিস তাদের অবতরণ ফেরিস নেমে আসবেন এবং তার আয়ের আগের আয়াতগুলিতে রয়েছে আল্লাহ রব্লা আলম আসবেন কোথায় হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় যদি আমি স্পষ্ট করে দিয়েছি এখন আল্লাহ থেকে শুনে তাই না হালিয়ান তারপর আর তারপর এটা রয়েছে ওয়াজা মালাকো আর তারপরে রয়েছে আকাশ সমূহ বিদীর্ণ হবে চূহ্ন বিচুন্ন হবে আর বহু দরজা বিশিষ্ট হবে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ তাই নেমে আসবে ফেরিস্তার দিল্লি কেন না হবাবেন কারণ আল্লাহ রবুল আলমেদ বিচারের জন্য আসছেন ফেরেস্তার ও সারিবদ্ধ হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকম পালের জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকম হয় এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় স্পষ্ট করে বা এই আয়াতগুলি জানাই জানাই ইসবাত আগমন এবং আশা মানেও আশা আগমন আর ইতিয়ান মানে আগমন আতা থেকে ইতিয়ান মাসদার আর যা ও মজি উন হচ্ছে মাসদার মিমি এটাও মাসদার যা যা মানে আশা যা থেকে মজি আর আতা আতায়াতি থেকে আল্লাহর আগমন কেআ কেয়ামতের দিবসে হ্যাঁ। সত্তাগত দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে আল্লাহর হুকুম আসবে আমরোর আব্বিকা এগুলো হচ্ছে বেদাতিদের তাউল আশা আলামী খেজাল আলহী যেটা আল্লাহর বড় মহত্বের জন্য উপযুক্ত হয় লেফাস কি জন্য আসবেন লেফা কাদাই বাইনা এবাদহি তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফা করার জন্য বিচার ফেসলার জন্য আল্লাহর হচ্ছে কোন ধরনের সেফাত গত আলোচনায় আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সেফাত হচ্ছে দুই রকমের কার আছে না ওইটা তো হচ্ছে হুকুমের ক্ষেত্রে আমুল হুকুমের ক্ষেত্রে আল্লাহ হুকুম আর কিন্তু এখানে আল্লাহর শেফাত গুণ গুণগুলি আল্লাহ রাবুল্লাহ সত্তাগত জাতি গুণ সত্তাগত গুণ মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত সহজ ভাষা বুঝেন আর छ गुण आफात मानी गुण अल्लाहर किल्लार आल्ला जत चेहरा चेहरा अपन बडी रही सत्ता व्यक्तित्व तरह अंशा व्यक्तिगत गुण जत আরবিতে কি বলবেন সেফাতে জাতিয়া আর সেফাতে জাতিয়া মানে সত্যাগত যে গুণগুলি সম্পর্ক আল্লাহর সত্যার সাথে সব ভাষায় আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসে আসেন আশাটা আল্লাহ সম্পর্কিত না আল্লাহর কাজের সাথে সম্পর্কিত আল্লাহ আল্লাহর আশাটা আল্লাহ আল্লাহ বিচার করা আল্লাহর কাজ আল্লাহ দেওয়া আল্লাহর সেফাত কিন্তু আল্লাহর কি সেফাতে ফেলিয়া কর্মগত গুণ জি আর জাতিয়ার সেফাতে ফেলিয়া এখানে কি বলছেন যে आशा हल्ला आशा हल्लाहु नो सुना आल्लागमन आशा हमारे कर्मगत गुण হমা আল্লাহিক তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে আশা আগমন মানে আগমন আর সেগুলির করা যায় তাল মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো যায় আমিহী আল্লাহর আশাকে আল্লাহর নির্দেশ আসবে কেমন আল্লাহ কি আসবে হুকুম আসবে এটা বেদাতিদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি কামা ন যেমন করে থাকে সেফাত ও অস্বীকার আল্লাহর আশা বলা যাবে না আল্লাহ দিকে আছেন ওখান থেকে আবার আসবেন নড়বেন চড়বেন দেখেন শায়তন যুক্তি দেখাইতে লাগলো কোরআনের আয়তের সামনে যুক্তি পেশ করে কোরআন আয়তের অর্থের বিকৃতি ঘটানো আল্লাহ আসবেন আল্লাহর হুকুম আসবে হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে তাই বলছেন যে এর অর্থের বিকৃতি ঘটানো যে আসবে মানে যারা গণ অস্বীকারী নাই বহু গুণ অস্বীকার করেছে অনেক গুণ অস্বীকার করেছে তারপরে আশাড়ি মাথুরিদি এরা সাতটি সিফাতকে সাব্যস্ত রেখে বাকিগুলোকে তাওল করেছে অস্বীকার না করে এরা কি করেছে অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটেছে আশারি মাতুরিদীরা ওদের সবগুলির খণ্ডন তারা বলে থাকবে যা আরব্বা মানে যা আমা আমার রব আসবেন মানে যেখানে আছেন সেখানে আসবেন রবের হঠাৎ রব আসবেন না কি করবেন রবের হুকুম আসবে ওয়াহাজ আয়াতিল্লা বলছে এগুলি আল্লাহর আয়াতের তেহরিফ মানে বিকৃতি ঘটানো শব্দের তাহারিফুদিনা বাইবেল বাইবেলে করেছে আর অর্থের তাহারিফ মানবীফ বিকৃতি হচ্ছে দুই রকম শব্দগত শব্দকে বদলে দিলেন যাতে অর্থ তো বদলে শব্দ পাল্টে গেছে আর শব্দ ঠিক আছে ওইটাই কিন্তু অর্থ পাল্টিয়ে দিলেন মুসলিম যারা বেদাতি তারা যেখানেই বিদাত কোরআন হাদিস সাব্যস্ত করতে চেয়েছে সেখানে তারা কি করেছে শব্দ তো কোরআন আছে কিন্তু অর্থের তাহারিফ ঘটিয়েছে যেমন এখানে যা রব্যকার রব আসে না রবের হুকুম আসে আল্লাহর হাত না আল্লাহর কুদরত কুদরতি হাত আল্লাহর চোখ না রক্ষণাবেক্ষণ হচ্ছেন না ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহর নেমে আসেনা আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন অবতরণ আল্লাহ রহমত নেমে আসেন शाहेद मान सी शाहेद मान प्रत्यक्ष दर्शी दो अर्थ दो शाहेदाधु मैंने प्रत्यक्ष दर्शन देखा শাহাদা ওখান থেকে মানে অবলোকন করা বা প্রত্যক্ষ করা কোনো কিছু দেখা আর কি করেছি হাজির নাজির করে পাঠিয়েছি দেখেন হাজির নাজির কোরআন থেকে ইনার সােদান মানে শাহেদ মানে সাক্ষী আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম হাজি উপস্থিত আর বড় শির করে এইভাবে কোরআনে তাহারিফর তাহার সালায় সালো একদিন আমি তফসিল করতে বলেছিলাম সালায় সালো মানে জিজ্ঞাসা করা হয় আর সাল মানে চাওয়া হয় যাচ্ছা করা হয় চাওয়া দোয়া করা আর একটা কি হয় জিজ্ঞাসা করা ওই যাচ্ছা এবার দেওয়া নি আমার সম্পর্কে তোমার বান্ধারা যদি জিজ্ঞাসা করে তো সাহ্লা মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছি আর সওয়াল মানে ভিক্ষা করা এই জন্য ভিক্ষুকে অম্মা সাইলা ফালা তা নাহিক্ষুক কে যে চাই হাত পেতে ওকে ধমক টমক দিয়ে না তাই না দুটো অর্থ করারই হয় এখন যেখানে আল্লাহ বলছেন জিজ্ঞাসা করা বুঝা গেছে ওখানে কাবুল্লা কামি রসোলেনা হে নবী তোমার পূর্বে যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা কোন ধর্ম নিয়ে এসেছিল কোন দিন তারা কি তহিদ নিয়ে এসছিল না সিঁড়িকে ধর্ম নিয়েছিল পুতুল পুজা ধর্ম নিয়ে এসেছিল आज आल्हाइन छास्त चलो तुम्हारे रसुलर का चाओ जाहसे इब्राहिमी करो দেখ নবী কান্লা বলছেন যে ইব্রাহিম খরি সালাম সবাই চাও তাহলে আমরা কেন খাজা বাবার কাছে না কেন কেনবো না দেখলেন এই বক্তব্য কাদের বক্তব্য বেরল বক্তাদের মুশ্রেক বক্তাদের বক্তব্য কথা বলছেন থেকে বলছে জনগণ মূর্খ সমাজ তারা চোখ খোলার চেষ্টাও করেননি যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায় আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছে জ্ঞান জ্ঞান বিবেককে কাজে লাগাইনি অথচ জ্ঞান চোখ খুলে বিবেক আপনার এক মালিক পছন্দ করেন না দশ মালিক পছন্দ করেন ঠিক লোক সৎ অসৎ ভালো মানুষ হোক একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যদি জিজ্ঞেস করেন এক মালিক পছন্দ না দশ মালিক পছন্দ করে কি বলবেন একই উত্তর হাউস ড্রাইভারদের জন মালিক পেরেসানি শেষ নেই টি বয়ের দশজন মালিক পেরেসানি শেষে না একজনকে চা দিয়ে এলো নাস্তা দিয়ে আরেকজন একসাথে দুজন বলছে আরেকজন পেপার নিয়ে আরেকজন বলছে যে আরকে জীব কালাম কলম জান একটা আর হুকুম দশটা ঠিক না দুনিয়াতে তো তুমি তোমার দুটা মালিকও চান এক মালিকের অর্ডার যে করবে করবেন একজন হুকুম করে এত হুকুম একসাথে কি করে পালন করব ঠিক না আর এবাদতের ক্ষেত্রে অসুবিধা নেই আল্লাহর করব। আল্লাহর জন্য জবাই করব আর খা জাবার জন্য ওরোশেও জবাই করব। মেনানু মাঠেও আল্লাহর জন্য জবাই করব কোরবানি দিন আল্লাহর জন্য জবাই করবো আর ওর ওসে সাহায্যের জন্য আঠারো সে জবাই করব। এটা বুঝে আসলো না যে কোনটা ইসলাম হইতে পারে বুঝতে পারছেন না मानुस ने प्रकृति मानूष साढ़े हाटिक होते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 আর আল্লা হাত নেই পবিত্র সমস্ত তুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টি করে ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবের ক্ষেত্রে ত্রুটি কি করে সেগুলি হইতে পারে সমস্ত ত্রুটি থেকে মুক্ত আল্লাহ আশা কিন্তু প্রতি শব্দ আদেফ যেমন আমি বাংলা বললাম আশা এবং আগমন আশা এবং আগমন এই শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে দুই ভাবে ব্যবহৃত হয়েছে আল্লাহর ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়েছে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 সময়গুলির গুলির যে তকবীর হয়েছে রয়েছে দিন থেকে তকবির করে তকবির মোকাইয়ে তার আগে তকবির করে তকবীর মোকাইয়েদ মানে কি ফরোজ নামাজের পরের সাথে সম্পৃক্ত পরে পরে আপনি ঠিক না মোকাইয়াদ মুখ হচ্ছে মানে সব সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই ইতিহান আর মজি আতা जाब्बका शब्द गी अर्थ बिक घटी तरह अर्थ कर खंडन जख जब बला आल्लाहमतर सा হ্যাঁ রহমতের সাথে তখন বলবো হ্যাঁ আল্লাহর রহমত যেহেতু হাদিস এসছে রহমত শব্দটি এসেছে কিন্তু যখন রহমত শব্দটি আসেনি আমরন শব্দ আসেনি হ্যাঁ তখন ওখানে রহমত লাগাবার বা সয়াব লাগাবার প্রতিদান লাগাবার অধিকার নেই আপনার বলছেন ফেজা খান মুরাদহি যখন উদ্দেশ্য হবে আল্লাহর রহমত আসা বা আল্লাহর আজাব আসা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 আর আরেকটা ব্যবহার প্রয়োগ এটার প্রয়োগ যেমন একটা হাদিস এসছে কামাফিল হাদিস যেমন কি আল্লাহ তার রহমত এবং কল্যাণ নিয়ে আসবেন আল্লাহ আসবেন কিসের সাথে রহমত এবং কল্যাণ নিয়ে তাহলে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন রহমত আর কল্যাণ নিয়ে আসবেন সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সুতরাং যেখানে সম্পৃক্ত সম্পৃক্ত যেখানে সম্পৃক্ত নয় সরাসরি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে তখন আল্লাহর আগমন বলবেন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 मानुप नकम अल इतियन अल मजी अल मुतुल्लाशा सरसरीपृक्त कराई फहज अल्लाह इल्लाजी सुबह एकम्रल्ला আসার কথা আল্লাহর আদেশ আল্লাহ আল্লাহর ওমুক এর সাথে দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আজকে সেটা হচ্ছে মহান আল্লাহ চেহারা কি সম্পর্কে চেহারা মানে কি আপনার যদি অঝোকা মানে আপনার মুখমন্ডল চেহারা চেহারা মানে মুখমন্ডল ফেস আল্লাহর চেহারা যদি কোর না আসে তো এটা মানবেন না হ্যাঁ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 फिर करते गए भ्रांत धारणा कि गुमराहिर गरत कुरान सुहा सईय एखान पालाते गए विदातर गरते এমন বিদাতে গর্ত কখনো কখন সেটা পৌঁছতে পারে ছাব্বিশে কুল্লোমান সবকিছুই ফানিম মানে ধ্বংসশীল ফানা মানে ধ্বংস হয়েছে ধ্বংসশীল তবে হে নবী তোমার মর্যাদার অধিকারী তার চেহারা অবশিষ্ট থাকবে অজন মানে কি অজন মানে চেহারা আল্লাহ রব্বুল আলমিনের চেহারা অবশিষ্ট থাকবে চেহারা আছে রব আলমিন বলে চেহারা বলা হয়েছে না চেহারা নেই दुनिया भाषा घोड़ार डिम सम्पर्कना गाधार डिमो बोले ना क्यों तैयार बदुरे डीमो बोले डीम नहीं बच्चा डिम बोले बांगला भाषा तुम घोड़ार डिम पा मान जीरो কিছু না তো একমাত্র ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ডিমটা ব্যবহার করে বাঙালি জাতি ঘোড়ার ঘোড়ার কিনা আমার কথা হয় বলেন যে কোরআানে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে আর না হইলে বলেন যে আল্লাহ চেহারার কথা কোরআনে কারিমা আছে তো আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ জাত আছে আর যেগুলি আমাদেরকে জানানো হয়েছে সেগুলি বল হ্যাঁ আছে আর যেগুলি বলা হয়েছে নেই সেগুলো নেই আর যেগুলি সম্পর্কে কিছু বলা হয়নি চুপ সহজ সহজ ভাষা ভাষা রাখেন ক্ষেত্রে ক্ষেত্রে কি বলবেন যেগুলি আছে সেগুলো আছে আল্লাহর আসার কথা বলা হয়েছে আগমন আছে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে কি বলবো আছে আল্লাহ রবুল আলমিনের চোখের কথা বলা হয়েছে আছে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 আল্লাহ বলেননি রসুল বলেননি চুপ আমরাও চুপা গেছে আবার নাও বলেননি আল্লাহ রবুল্লা আলম যে আমার নাক নেই নাকাটা কান নেই বলেছেন যদি বলতেন না বলতেন নেই যেমন আল্লাহ বলেছেন যে আমার ঘুম নেই বলেছেন বলেননি আল্লাহ বলছেন আমার তন্দ্রা নেই ঠিক আছে আল্লাহ বলছেন আমার ক্লান্তি নেই তো কি বলবেন নেই আল্লাহ বলছেন আমার বিবি নেই আল্লাহ বলছেন আমার ছেলে মেয়ে নেই নেই বলবেন না বলবেন না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 আমি বলতে পারবো না জানি না আল্লাহ রুহ যদি কেউ বল আল রুহ আছে কি হ্যাঁ কি বলবেন হ্যাঁ না কোনটাই বলবেন জানি না আল্লাহ জানায়নি জানি এই জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন কাউকে দেখায় না গুমরাই যাবে না বললে পথ হচ্ছে ফেকার মাস্লা মশাইলে ফতুয়াই ওগুলো তো ঠিক আছে ওনার অনেক ক্ষেত আছে অনেক লোকের শিরক বিদার থেকে সহি রাস্তা দেখেছে নাম বলবো না রাহেমাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিছুদিন মারা গেছেন কিন্তু এই আসম যেই সাবজেক্ট এর ডাক্তার না সেই যদি চিকিৎসা করতে লাগে বিল্ডিং এর দশা কি হবে স্পেশালিস্ট ডক্টর শরীরের ডাক্তার এসে এখানে এসে যদি ইসলামের কথা বলতে লাগে তো ইসলামের বারোটা বাজিয়ে চড়বে ঠিক ঠিক ওই রকম হয়েছে তহিদুল আসমাসিফাতের জ্ঞান বলছে আল্লাহর।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 मारत्क हाथे पल्लासुल्लाम अंश आल्ला बोझा गया বিচার হবে না কিন্তু যদি জিজ্ঞেস করেন আপনি কি বলবেন জানিনা নবিসাল বলছে জানি না জিব্রাহ কে বলছেন কারণ যদি আপনার ইমানে কোনো ঘাটতি থেকে এটা না জানলে তাহলে অবশ্যই জানাইতেন उद्देश्य सूतरा अर्थ करते चेहरा अर्थ कर चेहरा जूज बोले कुल के उद्देश्य ना कर चेहरा अनेक दिन देखनी तर मैं हाथमा देखे और बडी देखे, देखे शुद्ध चेहरा देखनी त চেহারা কেন বললেন উদ্দেশ্য করেছে ঠিক তেমনি করলো সাইন হালেক ইল্লা আল্লাহ চেহারা আছে বলে আমাদের চেহারা আছে বলে চেহারা বলার পরে বলছি যে আপনাকে দেখি উদ্দেশ্য করছি ঠিক তেমনি আল্লাহর চেহারা আছে বলে আল্লাহ রবীন্দ্র করা হয়েছে যারা আলোচনা করেছেন তারা সৃশিতে পার্থক্য একজন মানুষের চেহারা মানুষের চেহারার সাথে না আর মানুষের চেহারা বানানোর চেহারার সাথে মিলেন তাই না সবকিছুরই চেহারা আছে মানুষের মতো ঠিক তেমন আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর মুখমন্ডলার মত কোন তুলনা নেই আরজান বলছেন এই দুটো আয়াতে যেটা দেখা দুটো আয়াতে আল্লাহ চেহারাকে সাব্যস্ত করা হয়েছে চেহারা প্রমাণ করা এই সিফাত কি জাতি সিফাত সত্তাগত না কর্মগত সত্তাগত আল্লাহর সত্তার একটা গুণ হচ্ছে যে আল্লাহর সত্তাই চেহারা আছে যারা শেফাত গনগুলিকে অস্বীকার করেছে তারা আল্লাহিক না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 রাত থেকে বাতিল তিনটি দিক উল্লেখ করেছেন যে এই অর্থগুলি নেওয়া আল্লাহর চেহারা মানে কি অর্থ নেওয়া একটা হল সত্তা আর হচ্ছে চেহারা হচ্ছে প্রতিদান সবাব বদলা দেওয়া আর একটা হচ্ছে দিক এই অর্থগুলি দিক থেকে বাতিল প্রথম কথা জাতের ওপর কামাফিল হাদিস হাদিস এসছে আউদ আজিমা সুলতান হিল কদিমিনা শৈতান এই দু মুখস্ত আছে কারি তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আউজিম আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ আল্লাহ না আল্লাহ তারপরে ওবাহিল করিম এব আশ্রয় গ্রহণ করি সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি করা হল এবং দিয়ে जख एव बना हाए, तो मतुफ मातुफ आलई बर्णना साधारणत अरबी कायदा ग्रामर जेमन एसारे भिन्न कि दिदार एस मोबारक एवं আর যখন আজ করা বর্ণনা করা হয়েছে এটা ভিন্ন তা চাই মানে যেটা পরে বর্ণনা করেছে সেটা আগে চাইতে ভিন্ন আল্লাহ আল্লাহর জাত আর ওয়াবে হচ্ছে আল্লাহ আল্লাহর জাত ছাড়া আল্লাহর ওয়াজ আলাদা জিনিস মানে আল্লাহর ওয়াজ মানে জাত নয় সত্তা নয় বরং আল্লাহর ওয়াজ চেহারা আছে দ্বিতীয় দ্বিতীয় খন্ডন হচ্ছে ওয়াজহা এখানে চেহারাকে এজাফত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে ওয়াজা আ রবাহ অজা আবাহ তোমার রব ওয়বিকা ও যা উচিত কি আছে ওয়াবকা তাহলে শব্দটি তাহলে অতিরিক্ত অতিরিক্ত কথা বয়ান করবে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 এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন ডিকশনারি খুলেন তাহলে দেখবেন অজোন মানে হচ্ছে মুখমন্ডল কোন জায়গায় কোন ডিকশন খুঁজে পাবেন অজুন মানে সত্তা অজন মানে ব্যক্তি এরকম হয় না এই অর্থ কোনো ডিসে পাওয়া যায় চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি তাই না তারপরে ভাস্স্যকার বলছেন এসব প্রমাণ হাতের না দুই হাতের হাত আছে দুই হাত আছে দুই হাতের প্রমাণ রয়েছে দেখেন কোনখান দুটি আয়াত দেখাব আপনাদেরকে দুই হাতের কথা রয়েছে মহান আল্লাহ সাদ করছেন সুরাজ সাদের দুই হাত দিয়ে কি করেছি খালাক্ত সৃষ্টি করেছি বেয়াদা আমার দুই হাত দিয়ে দা যখন ইয়ার সাথে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে তা স্নেহান্ন জমানো নহ ফে যায় আল্লাহ দ্বিতীয় হাত দেখেন সুরের মায় চৌষ্টি ওয়া কালাতের ইহুদো ইয়দুল্লাহ মগুল্ ইহুদিরা বলতো যে আল্লাহর হাত হচ্ছে কি আবুদ্ধ আল্লাহর হাত বাধা আল্লাহ খরচ করছে তাই না আল্লাহকে তার কৃপন বলতো ফকির বলতো কত শব্দ আবার আল্লাহ কে বলতো তারা যে মগরুল্লাহ আছে তারপর দেয় না তো আল্লাহর হাত মাধা আল্লাহ বলছেন গুল্লা তাই তাদের হাত আবদ্ধ হোক তাদের হাত ধ্বংস হোক এনু বেমাকালু তারা যে অন্যায় কথা বলেছে তার জন্য তারা অভিষপ্ত হোক তার দুই হাত মফসুতাত যেমন ভাবে চান তেমন ভাবে তিনি ব্যয় করেন এই আয়াতে কি প্রমাণ পাওয়া গেল আল্লাহ দুই হাত ইয়াদাহু আমি নিজের হাতে হয়তো দুই হাত কথাটা বলি না আমরা হ্যাঁ দুই হাত লাগিয়ে কাজটা করেছেন কিন্তু এগুলি আমি নিজের হাতে করেছি রাজমিস্ত্রি বলছে দুই হাত লাগেছেন এক হাত দিয়ে কাজ করেছে কিন্তু দুই শব্দটা তো ব্যবহার করে দুই সার্বভৌম আল্লাহর হাতের প্রমাণ আল্লাহর দুই হাতের প্রমাণ পাওয়া গেল তাহলে তিনটি আয়াত বললাম দুটি আয়াত এখানে লেখক ইমেন আল্লাহ উল্লেখ করেছেন আর সুরায় মূল্ আয়াত মনে রাখবেন ঠিক আছে না শেখ সল্লা বলছেন হাত হাতকে সাব্যস্ত করা হয়েছে ও আন্না হাতানে আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকিকি হাত রূপক অর্থে নয় বরং হাকি কি হাকি কি আর মাজাজি মাজাজি বা রূপককে বলা হয় হাকি কি অর্থ মানে আসল অর্থেই রয়েছে সৃষ্টির দুই হাতের মত নয় কোন তুলনা নাই আমাদের হাত এই ছোট হাত হাতে পাঁচটা আঙ্গুল আছে তার মধ্যে এভাবে আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছুর সাথে কোনো তুলনা নেই আল্লাহ রা বুলে জাত যেমন তেমন আল্লাহ রা বোলেন হাত কেন কোন কিছুর সাথে আয়ত্ত মনে রাখবেন মাপ পাঠিয়ে গত সপ্তাহের আলোচনা এসেছে লেসা কামিসহী সে আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর জাতের মতো কোনো কিছু নেই আল্লাহর হাতের মতো কারোর হাত নেই আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই আল্লাহর কাজের মতো কারো কাজ নাই। আলা রহমতের মতো কারো রহমত নেই আল্লা শাস্ত্রি এই আয়াতগুলিতে খন্ডন রয়েছে সব পথভ্রষ্টদের যারা আল্লাহর সত্যিকার হাতকে অস্বীকার করেছে এবং তাদের ধারণা আন্নাল মুরাদ হাতের মানে হচ্ছে আল কুদরা কুদরত হাত মানে কি করেছে মানে রূপক অর্থে নিয়েছে যে ওমুকের মানুষ আমার হাত আছে আমরা বলি না আমার দেশের মোল্লারা ওই নিজের বাংলা ভাষা থেকে নিয়ে ওই রূপক অর্থ কোরআনেও ফিট করতে চেয়েছে এর ক্ষেত্রেও আর তার জন্য দলিল লাভ যে রূপকর্থ হয়তো সাহাবিদের থেকে দলিল পেশ করতে হবে না নবী শাসন থেকে দলিল পেশ করতে হবে না তারা কি এরকম করেছেন তো যেমন আমরা বলে থাকি বা আমাদের ভাষায় ব্যবহার হয়ে থাকে যে অমুককে বড় করায় বা অমুকের উন্নতিতে আমার হাত রয়েছে মানে কি অবদান রয়েছে যে নিয়ামত অনগ্রহ রয়েছে অনুগ্রহ অনুগ্রহের অর্থ তাবিল করে অথবা কুদরত হ্যাঁ অমক দুর্ঘটনায় বা অমকের খুনে অমুকের হাত আছে মানে মানে সে ক্ষমতা খাটিয়েছে ক্ষমতার অর্থে এইভাবে তারা কোরআনের অর্থের বিকৃতি ঘটিয়েছে হাতের ক্ষেত্রে বলছেন শেখ সৌলেগত হাত আল্লাহর হাত আল্লাহ সত্যার সাথে সম্পর্কিত তাই না এটা হচ্ছে সত্তাগত ক্ষমতা আর নিয়ামতের হাত নয় ইউকানুদ্রা আচ্ছা এখানে সূক্ষ্ম কথা শুনবেন এবং খুব মজার কথা শুনবেন যদি হাত মানে এখানে কুদরত হইত বা হাত মানে নিয়ামত হইত ব্যবহার হয়েছে কি হয়নি ব্যবহার যে দুই দুই নিয়ামত কুদরত হ্যাঁ ব্যবহার হয় কখন হয় না যদি হতো তাহলে এক বচন আসতো যখন দ্বি বচন তার মানে আল্লাহ রবুল্লা আলমেন হাত মানে আসলি হাত আছে আর দুটো হাত আছে বুঝতে পারছি না কারণ কোনো ভাষাতে এটা চলে না হ্যাঁ বেমানানুদরাত যদি হয়তো কামায় তাকসিস তারপরে ওটা আগে আসছে যেটা কথা আগে বলে দিলাম আরেকটি কথা আসছে যদি হাত মানে কি হয় কুদরতি হাত হাত মানে কি হাত।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 আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন সে আল্লাহ কি আমাকে যে ইবলিস কার কুদরতে তাহলে ইবলিসের সৃষ্টি তার আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে পারছেন খুব সুন্দর কথা কিন্তু এগুলি তো বলবে তাই বলছেন শেখ শেখ এর তার আরবি ভাষা দিয়ে শুনে আপনাদেরকে বলছেন যে যদি হাত মানে কুদরত তো যেমন আল্লাহ যে দুই হাত সৃষ্টি করেছে আদমকে এটা আল্লাহর সাথে আর আদমের সাথে খাস করার কোন যুক্তি নেই কারণ ফাইন জামিয়া মাতে সমস্ত সৃষ্টি কার কুদরতের সৃষ্টি হয়েছে আমাদেরকে আল্লাহ কুদরত্ব সৃষ্টি করেনি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 আমার কেন করতে যাবো না আমাকে তো তোমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে কুদরতি হাত দিয়ে ওই জান লাউ কানাল মুরাদ বিয়া দিয়ে কুদরা আর হাত মানে কুদরত হাত মানে। দুই কুদরত হয়ে যেত তাহলে ওই জানলা ও কানাল মুরাদ বিয়াদ মানে হাত মানে যদি নিয়ামত লা কানাল মান আদে মাতাই তুই আল্লাহ দুই হাতে সৃষ্টি করেছে মানে দুই মধ্যে সৃষ্টি করেছি আবার দুই নিয়ামত কি হ্যাঁ আল্লাহ আদমকে দুই নিয়ম করেছেন অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ নিয়ামত কে গণনা করতে পারবে না দুটো নিয়ামত শুধু মোহাম্মদিয়ায় কি বৈ হল্কে সুতনাচী জলা নুরি বি হিল